তো এই হচ্ছেই সংক্ষেপ নেই শিক্ষা। শিক্ষক ভগবান হচ্ছেন কৃষ্ণ ভগবান আছেন আমরা যতই বলি যে কোনো ভগবান নে কনো ভগবান নে কনো ভগবান বিশ্বে সমস্ত না যত ইচ্ছি করেও ভগবান নেই ভগবান নেই তো ভগবান আছে আমরা অনেক আমরা না এর অনেক বিশ্ববিদ্যালয়ে লিখতে পারে অনেক বই লিখতে পারে যে কোনো ভগবান নেই কিন্তু তবু ভগবান আছে তো এই দার্শনিক জার্মানিতে প্রায় দেড়শো বৎসর আগে এবং তা প্রস্তাব ছিল যে ভগবান মারে গেছে তো ভাগ ভগবান ছিল হয়তো ভগবান ছিল এবং জগৎকে এই সৃষ্টি করেছে কিন্তু আমরা ভগবানকে দেখতে পাই না অতদিনের মধ্যে কেউ ভগবানকে দেখতে দেখিনি ভগবান মারায় গেছে তো চা প্রচার ছিল ভগবান মারায় গেছে নিচে ওই ও দার্শনিক এ নাম ছিল নিচে তো কালে এ প্রভাবে সেই মারা গেছে বউ নিচে মারা গেছে তা প্রস্তাব ছিল যে ভগবান মারা গেছে কিন্তু ভগবান আইন এর অনুসারে নিচ মারা গেছে তো ভগবান আছেন এই পশ্চিম বাংলায় অনেক কলুস এসেছে সকল লোকদের আধ্যাত্মিক উন্নতি আমি স্পষ্টভাবে বলছি এই কন বাম প্রভাব নেমে যাচ্ছে যে এইসব কমিউনিস্ট এ প্রচার নাস্তিক দেয় প্রচার ও সাইতন দেয় মত হচ্ছে এই কোনো আছে কমিউনিস্ট এ না মত আছে যে ধর্ম হচ্ছে মানব সমাজে পরম বিঘ্ন তো এইসব হলো কিন্তু এই রকম লোক আসে এবং যায় এখন তাদের যাওয়ার সময় প্রায় আছে অনেকে আসে বলে কোনো ভগবান নেই এবং তারা আবার যায় এবং ভগবান থাকে তো ভগবান আছেন এখানে এই পশ্চিম বাংলায় অনেকে ভগবানকে মানে না এইসব দেয় নাস্টিক দেয় প্রচারে ফলে কিন্তু ভগবান আছে অনেক নাস্তিক আধুনিক ভারতে আধ্যাত্মিক জীবনে অনেক বিঘ্ন আছে যেমন ভারতে তো তা স্বাধীন ভারত হাধীন ভারত তো কি আছে স্বাধীন ভারত তো কাজেই স্বাধীন এই কারণ জন্ম মৃত্যু জড়া বিদি থেকে আমরা স্বাধীন নাই তো আজাদি আমরা স্বাধীন নাই ব্রিটিশ থেকেই এইক ভারাত রাজনৈতিক হিসাবে স্বাধীন আছে কিন্তু ব্যাপার আছে যে আগে ব্রিটিশ ভারতীয় লোক এই শাসন শাসন এবং শোষণ করতেন এইক ভারতীয় লোক এই শোষণ তো আপনার সন্তুষ্ট হতে পারেন যে আমরা ব্রিটিশের দ্বারা শোষিত হচ্ছে না অন আমাদের নিজের লোক আমাদের শোষণ করেন এইভাবে আপনারা সন্তুষ্ট হতে পারেন তো ভারতে সার্ব প্রথম প্রধানমন্ত্রী না আর প্রধানমন্ত্রী भूल भारत फैक्टर बनाने ता मत छ भारत मुख्य दोष हमश तो अनेक मंदिर मठ इत्यादि सकाल दरख नहीं है আধুনিক ভারতে মন্দির হবেই শ্রম মন্দির অর্থাৎ ফ্যাক্টরি তো এইসব ধারণা খুব বড় ভিঘ্ন আছে আসল ধারণাপন্থে কারণ আধুনিক প্রগতি থেকে কি আসল লাভ হয় কিছু লাভ হয় যেমন আমি এখন মাইকে দ্বারা বলছি কৃষ্ণ কথা হরি কথা কিন্তু সাধারণত এই মাইকে ব্যবহার শুধু বাকওয়াস বাংলা খেলে হতে সব লোক যাইকে মাইকে ব্যবহার করে তো হরি কথা বলে শুধুমাত্র হরি কথা বলা জন্য মাইকে ব্যবহার করা উচিত আমরা আধুনিক প্রগতিকে কে বিরুদ্ধে কিন্তু শুধুমাত্র কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য ব্যবহার করা উচিত আমি শুনেছি যে বলেছেন যে আপনি বলছেন যে এইসব আধুনিক জিনিস এইসব জিনিস এ দরখানে কিন্তু আপনি ও প্লাইনে ভ্রমণ করেন প্রভাপ বলেন যে ও প্লাইনে আস এই প্লেন এর আবিষ্কার ইনভেন্ট করে আসল সুফল তো হচ্ছে যে আমি প্লেনটা ব্যবহার করে আমি দেশে দেশে যাই খ্রিস্ট ভক্তি প্রচার করার জন্য। তো এইসব লোক যে খুব কষ্ট করে প্লেন ডিগোফোন মাইক ইত্যাদি উৎপাদন করার জন্য তাদের শ্রমে সফলতা হচ্ছে যে শিল প্রভুপাত এই সকল জিনিস ব্যবহার করেছে এবং অনেক যারা ব্যবহার করে মায়িক শব্দ শোনার জন্য তো সেইটা সব নির তো চৈন্য মহাপ্রভু বাণী প্রচার করার দরকার আছে মহাপ্রভু বলেন পৃথিবীতে আছে যত নাগর আদি গ্রাম সবচার হইবে সেই জন্য মহাপ্রভুর ইচ্ছায় এই সকল জিনিসের উৎপাদন হচ্ছে মায়া বদ্ধ জীব কলুষিত ইচ্ছায় এই সকল জিনিস উৎপাদিত হলো যাতে তারা আরো ঘরে মায়ার বিষ গর্থে হতে পারে কিন্তু সাথে সাথে মহাপ্রভুর উদ্দেশ্য আছে যে এই সকল বদমাস যারা ফ্লেন টিভি কম্পিউটার ইত্যাদি ব্যবহার করে কৃষ্ণ কৃষ্ণের বিস্মৃতি করা জন্য এই সকল জিনিস আমার লোকজন মনে বৈষ্ণব লোকজন এই সব ব্যবহার করবেন কৃষ্ণ ভক্তি প্রচার করা জন্য এবং এইভাবে পৃথিবীতেই মহাপ্রভুর প্রাণী প্রচার করা সম্ভব হচ্ছে প্রভুপাদ এই সময় এসেছে ইনি হচ্ছেন মহাপ্রভুর বিশেষ দূত এবং এনি এই আধুনিক এসেছেন এই সময় সুযোগ আছে খুব ভালো সুযোগ আছে সারা পৃথিবীতে প্রচার করার জন্য তো পূর্বকাল এই সারা পৃথিবীতে প্রচার করা তো প্রায় অসম্ভব ছিল কারণ পূর্ব সময় তো কি করে লোক যেতে পারতো ভারত থেকে আমেরিকা ভারত থেকে অন্য দেশে তো প্রায় অসম্ভব ছিল ও সাধুদের জন্য এক নিয়ম আছে যে সাধুদের জন্য উচিত কেবল পায়ে ভ্রমণ করে ধর গরু গাড়িতে ও যেতে পারে না সেটা এক নিয়ম সন্ন্যাসীদের জন্য তো সেই নিয়ম বেঙ্গেল আছে যে ভারতের লোক যদি সিন্ধু পা করে তারা উপেক্ষিত আহ ও শব্দ কে হয় শব্দ মনে আসে না তারা হিন্দু সমাজ থেকে আমেরিকায় গিয়েছে এবং সারা পৃথিবীতে ভ্রমণ করেছে সেই চন্দ্র মহাপ্রভু বাণী প্রচার করেছেন তো এইক এখানে পশ্চিম বাংলায় লোকের ঐ নাস্টিক দেয় প্রচার তার বুঝেছে এইখন কিছু পরিবর্তন হবে সেটা পুরো পরিবর্তন হবে না রাজনৈতিক দেহ মানে আলাগালাক কিন্তু এই সকল পলিটিশিয়ানদের এই কি উদ্দেশ্য আছে নিজে লোক ভালো ভালো কথা বলা এবং সকল লোকদের শোষণ করা এই হচ্ছে আমাদের উদ্দেশ্য পলিটিশিয়ানদের তো আমরা ওই পলিটিক্স আমাদের এখনো রুচি নাই কিন্তু এইক আশা করে যে এই এইক পশ্চিম বাংলায় পরিস্থিতি আরেকটু একটু অনুকূল হবে সেই জন্য মহাপ্রভু বাণী প্রচার করার জন্য শিল প্র অনেকবার বলেন যে এই কমিউনিস্ট বাদ হচ্ছে মানব এক খুব বড় কলঙ্ক এবং বিঘ্ন তো আশা করি যে এই শালু ধর্মের লোকদের জন্য পরিস্থিতি আর ভালো হবে এবং এই সুযোগ পেয়ে সবাই যারা নিজে কে চৈচান মহাপ্রভুর ভক্ত মহাপ্রভু ভক্ত ভক্ত নিজে মনে করে। করু সক্রিয় হাওড়ছে চৈচান মহাপ্রভুর প্রচারে। মহাপ্রভু নিজে আদর্শ উদাহরণ দে সারা দকিন ভারতে প্রচার পরিক্রমা করেন তিনি সকলকে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ নাম দিয়ে প্রদান করেছে এবং তিনি সবাইকে বলেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু এই দেশ তো সকল ভক্তদের কর্তব্য আছে মহাপ্রভুর এই আজ্ঞ পালন কর তো সবাই মহাপ্রভু ভক্তদের মধ্যে সবাই তো বড় পণ্ডিত হবে না বড় প্রচারক হবে না কিন্তু সকলে কর্তব্য আছে শ্রেষ্ঠ যথা যথাশক্তি মহাপ্রভুর বাণী প্রচার কর তো মহিলারা ও মহিলাদের মধ্যে প্রচার করতে পারেন ছেলে মেয়েরা ও স্কুলে ছাত্রদের মধ্যে কৃষ্ণ ভক্তি প্রচার করতে পারে। সবাই প্রচার করতে পারেন প্রচার করা কঠিন নেই শুধু এই বলতে হবে কৃষ্ণ হচ্ছেন ভগবান হরি কৃষ্ণ বলো অ সুখী হন তো মহাপ্রভুর আবির্ভাব হচ্ছে কাল আমরা মহাপ্রভুর আবির্ভাব তিথি মহোৎসব উজাপন করেছি নতুন বর্ষ হচ্ছে আজকে পহেলা বৈশক নেই তো নতুন বর্ষ হচ্ছে আজকে গৌরব অভিনন্দন গৌরব বঙ্গাব্দ নতুন বর্ষ হয় পহেলা বৈশক গৌরব মহাপ্রভুর পঞ্জিকায় মহাপ্রভুর আবির্ভাবের সেই সেদিনের পরে নতুন বর্ষ আরম্ভ হয় তো এই নতুন বর্ষে আমরা সকল গত বর্ষারে সেই রকম আমরা করব। কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্তি প্রচার কর কালকে আমি এই কি নিবেদন করেছি আজকেও এই কি নিবেদন করেছি যে আমরা যদি মহাপ্রভুর কৃপা লাভ করতে চাই তো বিশেষ করে আমাদের তার আজ্ঞা অনুসারে কৃষ্ণ ভক্তি প্রচার করা চেষ্টা করতে হবে হরে কৃষ্ণ নন্দম আমাকে বলেন হচ্ছে আগা কিছি কা প্রশ্ন হো কার প্রশ্ন যদি থাকে তো জারোসা আভি ফুচিয়ে এইখন আপনারা প্রশ্ন করতে প্রশ্ন নেই তো প্রশ্ন আছে